আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর আলহামদুলিল্লাহেরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে কাদের পথে চলা যায় না মকদুব আলাইনদের পথে চলা যায় না কারণ দলের উপর পড়েছে গজব আর আরেক দল হয়েছে গোমরাহ দলিন বিভ্রান্ত জান্নাতের পথ হারিয়ে জাহান নামের দিকে চলে গেছে অতএব মকদুব আলহিমদের পথে চললে আপনার উপরেও গজব নেমে আসবে দলিনদের পথে চললে আপনিও জান্নাত হারিয়ে ফেলবেন উভয় দলই জান্নাত হারিয়ে জাহান নামে চলে গেছে আপনাকে সেদিকে যেতে হবে যদি আপনি তাদের পথ অনুসরণ করেন জাহান নাম ছাড়া উপায় নেই অতএব রাস্তা ভিন্ন কিছুতেই এক নয় সংস্কৃতি ভিন্ন কিছুতেই এক নয় সভ্যতা ভিন্ন কিছুতেই এক নয় তাদের জীবনের শেষে জাহান নামে যাবে তারা তারা শুকুরে গ্রস্ত খাক আমি খাবো না আমি হালাল খাবো তারা মদ পান করুক তারা অবাধ নারী পুরুষের মেলামেশা করুক আমি আপনি করব না কারণ ওটা জাহার নামের রাস্তা এটা জান্নাতের রাস্তা আমার রাস্তা ভিন্ন আমি পবিত্র পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী হয়ে আমরা বসবাস করব এটা আমাদের স্টাইল লাইফ স্টাইল অনিন্দ সুন্দর সংস্কৃতি এটাই ফ্যাশন আমরা হালাল নারী ছাড়া গ্রহণ করব না আমাদের নারীরা হালাল পুরুষ স্বামী ছাড়া গ্রহণ করবেন না আমাদের সংস্কৃতি হলো আমাদের নারীরা যখন বের হবে তারা বোরকা ব্যবহার করবে কত সুন্দর জান্নাতি ফ্যাশন জান্নাতি ডিজাইন জান্নাতি লাইফ স্টাইল কত সুন্দর বিশ্বকে এই লাইফ স্টাইল শেখাতে হবে ওইসব নোংরামো দিকে আমরা যাব কেন যে পথে চিরপরিতাপ চিরভ্রান্তি চির অভিশাপ সে পথে কেন যাব যাওয়ার কোনো সুযোগ নেই তাদের থেকে ভিন্ন চলবো আমরা বিশ্ব মিডিয়ায় যাই প্রচার করে করুক পৃথিবীতে একটা গ্রাম হয়ে যাক তাতে কি জাহান্নের পতের প্রতীকরা যা করবে আমি কি তা করতে পারি আমি করব না সে দৃঢ় ব্যক্তিত্ব আমাকে অর্জন করতে হবে দুই নম্বরে তাল্লা বলেছেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহ চূড়ান্ত সংকটের ভিতর থেকে বের হওয়ার একটা রাস্তা তাকে বের করে দেবেন্লাহ মাসের পেটে পড়ে গিয়েছিলেন কিন্তু সেখান থেকে তো আল্লাহ বের করেছেন তা কোয়ার বদলতে পড়েছেন ওই দোয়া পড়ে মোহাম্মদ সাল্লাহ ঘেরাও দিয়েছিল হত্যা করার জন্য কাফেররা তিনি ওখান থেকে বেরিয়ে গিয়েছিলেন তা বলে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে তো আগুনে ফেলা হয়েছিল সেখানো জলেননি আমরা তো আর ওরকম আগুনে পড়ে যাইনি আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন ফিতনা বর্তমানে ফিতনার যুগে যে আমল করবে সেরা তুলিম জাহান্নাবিদের রাস্তা বর্জন করে জাহ্নাতিদের রাস্তা যে চলবে পঞ্চাশ জন সাহাবি সমান সব সে লাভ করবে আপনার কি ইচ্ছে হয় না আল্লাহ তফিক দান করুন আমাদের তরুণ তরুণী দর্শক ভাই বোনেরা এই পথে আসুন দুদিনের জিন্দিগি এটা অনন্ত জিন্দিগির বিজ এই বীজটা কি খেয়ে ফেলবেন যে কৃষক বীজ খেয়ে ফেলে তার কপালে দুঃখ আছে বীজটি যদি খেয়ে ফেলেন আখ রাতের বিনিয়োগ না করেন তাহলে সর্বনাশ হয়ে যাবে ইহুদি খ্রিস্টানরা তারা বীজ খাওয়া জাতি এই জীবনটাকেই ফেলেছে তারা তাদের পথে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের বলছিলাম যে যাদের পথে চলা যাবে না অর্থাৎ তাদের পরিচয় নাম নিশানা কি হয় হোক কথা দুইটাই তাদের এক দল উপরে গজব পড়েছে এক দল বিভ্রান্ত হয়েছে দুই দলেই জাহান নামে চলে গেছে আমরা ওদের মতো হব না দেখুন নবী সাল্লা সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কি নিষেধ করেছেন যে আমরা যাতে সূর্য উদয়ের সময় সারাত না পড়ি সূর্যাস্তের সময় সারাত না পড়ি সূর্য যখন একেবারে মাথার সামনে আসে ওই সময় ছাড়াত না পড়ি কেন এই সময়ে সূর্য পুজারীরা সূর্যকে চেষ্টা করে শতাংশের চেষ্টা নেয় তাদের সাথে মিল হবে এজন্য আমাদের নামাজ নিষিদ্ধ ওই সময়ে কেন তাদের সাথে মিল হয়ে যাবে কাহিনায় যে ইয়াসুদ্দুল আহাল কুফার মুসলিম আটশো এ সময় কাফেররা সূর্যকে সেজদা করে ওই সময় তুমি সালাদ পড়তে পারো না তাহলে কাফেরদের সাথে মিল হয়ে যাবে এই মিল পরে তোমাকে আস্তে আস্তে আরো মিলের দিকে নিয়ে যাবে নীতি নীতি শেষ তাদের মতো বানিয়ে দেবে শুরুতেই ব্রেক দিতে হবে শুরুতেই থামিয়ে দিতে হবে নিজেকে তাদের মতো আমরা হব না দেখুন এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ আবদুল বলছেন নবী সাল্লাম দেখেছেন একতে বসে সে তার বাম হাতের উপরে ভর দিয়ে আছে এইভাবে বসে বামারটা মাটিতে রেখে ওইভাবে ভর দিয়ে আছে কাজা বলেন এইভাবে তুমি বসো না কারণ এভাবে তারাই বসে যাদেরকে যাহার নামে আজাব দেওয়া হবে না আবু দাউদ নয়শো চুরানব্বই নম্বর হাদিস আলবানি বলেছেন আদিসটি হাসান অর্থাৎ গ্রহণযোগ্য তাহলে আজাব যাদের উপরে হবে তারা যেভাবে বসবে ওইভাবে বসা যাবে না তাদের সাথে মিল তৈরি করা যাবে না তাদের পথে চলা যাবে না আমাদের আমি বসবো মোহাম্মদ সাল্লাহ যেভাবে বসেছেন তো হয়ে দুই হাটের উপরে হাত রেখে তিনি বসেছেন আল্লাহর কাছে এই বসাটা হলো সর্বশ্রেষ্ঠ বসা সবচেয়ে প্রিয় বসা এইভাবে বসবো আমরা এটা জান্নাতিদের বসা আমার বসার ক্ষেত্রেও যদি জান্নাতিদের সাথে আমার মিল হয় এটা আমি তাদের সাথে মিল হতে হতে হতে একদিন ইনশাল্লাহ পরিপূর্ণ মিলে যাব আমি জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ অন্যরমাইতে এসছে যে তিলকা এভাবে বাম হাত মাটিতে রেখে এভাবে ঠেক দিয়ে বসা একটা গজবপ্রাপ্তদের সালাদ সাল আমরা এইভাবে বসতে পারি না আরেকটি হাদিস রয়েছে নাহা নিয়ে আলাইহি নাম নিষিদ্ধ করেছেন কোন ব্যক্তি হাতের উপরে বর দিয়ে যাতে না বসে এটা আবুদাউদ্দাস বিরানব্বই নম্বর হাদিস আলবানী বলেছেন হাদিস টি এদের আরেকটি ঘটনা বর্ণনা করছেন মশরুক আয়সা থেকে করতেন কেউ তার কমরে হাত রেখে দাঁড়ানো যদি এইভাবে দাঁড়ায় এটা অপছন্দনীয় কেননা ইহুদিরে এমন করে নামাজ এইভাবে দাঁড়ায় অথবা আমি এইভাবে দাঁড়িয়ে এইদিদের মতো হতে পারিনা তাদের সাথে মিল তৈরি করতে পারে না হাদিসটি বোখারিতে এসছে তিন হাজার ছয়শো নম্বর হাদিস যে কোনো নীতি নৈতিকতা ধর্মকর্মের কর্মের ক্ষেত্রে বন্দীর ক্ষেত্রে ইহুদিদের মতো সংস্কৃতির ক্ষেত্রে তাদের মতো হওয়া যাবে না তাদের মতো হলে বিপদ আপনি হয়তো ভাববেন বা আমি হয়তো এই এইটুকুতে আর কি হবে এই টুকুই মনের মধ্যে একটা কালিমা পেরে দিবে তা সাব্য কাঁফেদের সাথে তা সাব্য এটা সামান্য হলে ওটা হারাম নিষেধ এটা বড় মারাত্মক জিনিস অন্তরে ইমান যত শক্তিশালী থাকবে কাপড়ের থেকে দূরত্ব তত বেশি থাকবে তাদের সংস্কৃতি চাল চলন থেকে তত বেশি আমরা দূরত্ব থাকবো ইমান যত শক্তিশালী থাকবে আর ইমান যখনই দুর্বল হয়ে যাবে তখন তাদের কাছাকাছি হয়ে যাবে এই যে দাঁড়ানোটা আরেকটি হাদিসে রয়েছেন নবিস নিষেধ করেছেন রাজুলে মোখতাসরান সহি মুসলিম পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস যেভাবে কোমরে হাত রেখে সালাত পড়া থেকে নবীজি নিষেধ করেছেন একজন বলছেন যে আমি দাঁড়িয়ে সালাদুশনদের মতো তুমি সালাত পড়লাম নবীজি থেকে নিষিদ্ধ করেছেন আবু দাউদ ৯০৩ নম্বর হাদিস এই ক্ষেত্রেও তাদের মতো মাকদুব আলহিমদের মতো হাতটা এখানে রাখা যাবে না একবার সাহাবায় কেরাম নবীজির পিছনে সালাত পড়তে গেলেন নবীজি অসুস্থ তিনি বসে বসে সালাত পড়ছিলেন সাহাবিরা দাঁড়িয়েছিলেন সালাম ফিরি নবীজি বললেন তোমরা আর রোমানদের মতো এভাবে দাঁড়িয়ে থাকলে কেন তারা তাদের ধর্মগুরু বসে থাকে তারা দাঁড়িয়ে থাকে তোমরা এইভাবে সালাত পড়লে কেন এটা ইসলামী প্রথম যুগের বিধান ছিল পরে অবশ্য এই বসলেও মুক্তাদিরা দাঁড়িয়ে সালাত পড়বে এই বিধানটি এসছে কিন্তু এখানে একটি বিষয় হলো যে নামাজের বাইরে কখনো এমন হওয়া ঠিক হবে না যে ওস্তাদ বসে আছে না সাঁতরা সবাই দাঁড়িয়ে আছে তাদের মতো হতে পারে না এই হাদেশটি হাদিস অর্থাৎ একটি সহিদেশ এখানে বলেছেন যে তোমরা তোমরা তো পারস্যবাসী রোমানদের মতো তোমরা কাজ করে ফেলেছিলে আমি বসে আছি তোমরা দাঁড়িয়েছিলে করবে না তফিক দান করুন প্রিয় দর্শক একটি বিরতির সময় হয়েছে বিরতি শেষে আবারও আসবো অপেক্ষায় থাকুন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 शुक्रवार थे सम्प्रचार सकाल साढ़े मुक्ल इबनेल्लाहू बोल रसुल्लाह सल्लाहअलम स्वास्थ्य এই দুটি অনুগ্রহের ব্যাপারে অধিকাংশ মানুষ অবহেলা করে হাজার চারশো বারো কসম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 আল্লাহর কাছে অপছন্দ কাজ নষ্ট করতে পারে আমাদের দেখুন কিছু নিষিদ্ধ আমল পরবর্তী অনুষ্ঠান বাংলায়। বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় দর্শক যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে আশা করি আপনারা স্মরণে রেখেছেন যে আমরা আগে কি বলেছিলাম অর্থাৎ মকদুব আলাইহিম আর দলিন যারা গজব প্রাপ্ত যারা আর বিভ্রান্ত যারা আমাদের কোনো আমল তাদের মতো হবে না আমাদের কোনো চেতনা চিন্তা বিশ্বাস প্রেরণা তাদের মতো হবে না আমরা আলাদা তারা আলাদা আমরা নিয়ামত পথে চলবো আর তারা চলেছে গজব আর দলাালের পথে অথব তাদের মতো হওয়ার কোনো সুযোগ নেই আমাদের নবী সাল্লাহ সালাম একটি জানাজার পিছিয়ে যাচ্ছিলেন তিনি সাধারণত জানাজার সাথে গেলে জানাজা না রাখা পর্যন্ত তিনি বসতেন না দাঁড়িয়ে থাকতেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখে এক ইহুদি আলেম আসলো এসে বললো হা কাজা নাসন মোহাম্মদ মোহাম্মদ আমরা তো জানাজার পাশে যখন চলি আমরা বসি না জানাজা না রাখা পর্যন্ত আমরা বসি না তখন কলা ফাজারসুল্লাহ সাল্লা সালাম সে যখনই বলছে যে আমরা জানাজার সাথে যখন চলি দাঁড়িয়ে থাকি বসি না নবজি বসে বললেন আর বলেন খাওয়ালি এদের বিরিতা করো এরা বসে না তোমরা বসে পড়ো যখন জানা হচ্ছে তখন দাঁড়িয়ে থাকার সন্ধ্যাটি আছে কিন্তু ইহুদিদের মুখালামতের জন্য নবজি বললেন যে বসে পড়ো খাওয়ালি ফু হুম এভা পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আলবানি হাসান বলেছেন একে দেখুন ছোট্ট একটি বিষয় যখন ইহুদি আলেম বলল যে আমরা এইভাবে করি নবীজিৎ তখন বিপরীতটা করলেন কেন যাতে উম্মত ইহুদিদের সাথে একটা মিল তৈরি না হয় কত কঠিন অনুভূতির জিনিস মাকদুব আল হিম দলিনদের সাথে কোনো পয়েন্টে যাতে জীবনটা না মিলে যায় চিন্তা চেতনার নৈতিকতা বিশ্বাসের কোনো ক্ষেত্রেই যাতে ওদের সাথে মিলে না যায় একটু মিল থেকে আরো একটু মিল সৃষ্টি হবে আরও একটুভাবে হতে হতে পুরো মিলের মধ্যে চলে যাবে আজকে তো বহু মুসলিম এমন হয়েছে খ্রিস্টানদের চেয়েও বড় খ্রিস্টান ইহুদিদের চেয়েও বড় ইহুদি মোস্টদের চেয়েও আরও বড়ো মোস্টেক তারা এমন অবস্থা হয়েছে ওইভাবে একটু একটু করেই হয়েছে এই এসব ক্ষেত্রে প্রচন্ড সাবধান থাকতে হবে দেখুন জানাজার যে বিষয়টি একটু আগে বললাম জানাজা যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বা বসা বলে আমাদের মধ্যে মতামত আছে কিন্তু এখানে যে হাদেশটি আমরা পেলাম যে না একটা হলো লাহাদ কবর আর শাক কবর শাক কবর হল সিন্ধুক কবর একদম সোজা একটা গর্ত করে ওখানে রাখা হয় লাশকে ধরো সোজা করে খনন করে এক পাশে ভেতরে হনন করা হয় লাস্টে ভিতরে রেখে দেয়া হয় এটা লাহাদ তিনি বলছেন এই কবরটা হলো আমাদের সুন্না কেন যেহেতু ইহুদি খ্রিস্টানরা শাক করে সোজা কবর করে আমাদের কবরটাও যাতে তাদের কবরের মতো না হয় না জানিয়ে আবার ওই কবর এক হলে আবার আস্তে আস্তে চিন্তা চেতনা এক হয়ে যায় সেই সাবধানতার জন্য তাদের মতো কবরও করা নিষেধ আল্লাহ আকবর আমাদের কবরটা ভিন্ন হবে আল্লাহ অনেস্তদ আহমদে যেহেতু এসছে যে অশকিল যে উনিশ হাজার একশো এগারো নম্বর হাদি সেটি মোস্তাদ আহমদের যে অশ্বক আহল কিতাব হিন্দু কবর সোজা কবর এটা ইহুদি খ্রিস্টানদের অতএব তাদের বিরোধিতা করার জন্যে আমাদের জন্য হলো আল্লাহাদ অর্থাৎ কবর যে কবর খনন করার পরে এক পাশে লাশকে ঢুকাবার ব্যবস্থা করা হয় এখানে একটা বিরোধিতা তৈরি করা আছে আব্দুল্লাহ বলেন নবী সাল্লাম বলেছেন হিল দেখুন তাদের কেউ মারা গেলে তারা মহিলারা বুকের উপরে কাপড় ছিঁড়ে ফেলত সাকাল জুয় দরাবল খুদুদ আবার দুই গালে শুধু থাপ্পড় মারত তারা অদা আবেদ আমাল জাহেলিয়া জাহেলি যুগের সব দোয়া যেসব আহ্বান সেগুলি তারা জানাতজি বললেন জাহিলি যুগের মতো যে কারো মৃত্যুতে নিজের জামা ছিলবে আমার উম্মত না তাদের মতো যে গালে থাপ্পড় দেবে সে আমার উন্মত না তাদের মতো কথাবার্তা বলবে ওয়া যাবাল হাইরে তুমি পাহাড় ছিলে হাইরে তুমি কত বীর ছিলে তুমি অমুক ছিলে তুমুক ছিলে এই জাতীয় কথাবার্তা বলে যারা বিলাপ করে এরা আমার উন্মতের অংশ নয় আমার আদর্শের মধ্যে তারা নেই আসলে কোনো ক্ষেত্রেই মকদুব আলহিম দলিনদের সাথে মেলের আমাদের সুযোগ নেই আবু মালিক আসারি রিয়ালে বলছেন জাহিলিয় মানে অজ্ঞতা জাহালন শব্দ থেকে উৎপন্ন যে কাজটি অজ্ঞতার কারণেই মানুষ করে আসলে জ্ঞান থাকলে এই কাজটি না এই কাজটির পিছনে কোনো জ্ঞান নেই অথবা একজন জাহেল অজ্ঞ মূর্খ নাদান ব্যক্তি একটা কাজ করেছে ওই কাজের লোকেরা অনুসরণ করতে শুরু করেছে এটা হলো জাহেলিয়াত একজন মুসলিম জাহিলিয়াতের সব পয়েন্ট থেকে নিজেকে দূরে রাখবে কারণ ওগুলি মাকদুব আলাই হিম দলিনদের রাস্তা মুস্টিক যারা তারাও মাকদুব হয়েছে গজবে পড়েছে তারা তাদের পথ অনুসরণ করা যাবে না কিন্তু এই উন্মতির মধ্যে সেই মাকবুব আলাহীম দলিনদের চারটা কাজ থেকে যাবে এরা ছাড়বে না এই মতে লোকেরা ছাড়বে না ছাড়লে ক্ষতিগ্রস্ত তো হতেই হবে মারাত্মকভাবে চারটি কাজ কি আলফাক রবি বংশ নিয়ে গৌরব করা কেউ মিয়া কেউ ভইয়া কেউ জমিদার কেউ রাজবংশের কেউ চৌধুরী বংশের কত রকমের কিসের বংশ ইসলাম হল যেমন সোনাল হুজিরাতে তেরো নম্বর আয়তাল্লা বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ একজন নারী থেকে ওই তোমাদেরকে বিভিন্ন জাতিতে গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো ইন্না আক্রম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বড় কি বংশ তো কোনো গৌরবের জন্য নয় বংশ হল পরিচয়ের জন্য এটাকে গৌরবের কাজে ব্যবহার করা জাহের যুগে লোকের এটা করতো এটা নাদান মানুষের কাজ মূর্খ মানুষের কাজ এই কাজটি যারা করছেন তাদের মধ্যে জাহিলিয়ত আছে এই জাহিলিয়ত আস্তে আস্তে তাদেরকে মকদুব আল আহিম দল লিঙ্গের পথে নিয়ে যেতে পারে নজবিল্লা তারপরে অত্যহন সাপ ধর বংশ ধরে আঘাত করা গালিগালাজ করা পিতৃ পরিচয়ের উপরে আঘাত দেওয়া কাউকে যারর সন্তান বলা এটা মারাত্মক ধরনের অপরাধ জাহিলিয়তের কাজ মোটে উচিত নয় মুসলিমদের তারপরে নক্ষত্রের কাছে বৃষ্টি চাওয়া। আজকাল যদিও নক্ষত্রের কাছে বৃষ্টি চাওয়া এটা ভিন্নভাবে আছে নিম্ন নিম্নচাপ হয়েছে যেন বৃষ্টি হবে বা কোনো লোক থাকতেও পারে অবশ্যই আছেও যে তারা নক্ষত্রের উদয় অস্তের কারণে বৃষ্টি হবে বলে তারা বিশ্বাস করে তারপর অন নিয়াহাত মৃত ব্যক্তির জন্য শোক বিলাপ গাথা করা নয়শো চৌত্রিশ নম্বর হাদিসটি সহি দেখুন করা এটি হলো অমুসলিমদের কাজ জাহিলি যুগের পত্রলিকরা নিয়া করত করতো নিয়াহাত মানে ক্রন্দন করা একটা অর্থ হলো ক্রন্দন করা ভাটি আক্রন্দ সেই মহিলা নিয়ে আসতো দশ দিন তুমি কেঁদে দেবা দশ দিনে তোমাকে এত টাকা দেবো ২০ দিন কাঁদ এত টাকা পাবা এক মাস কাঁদবা আমার এই ভাইয়ের জন্য স্বামীর জন্য বাপের জন্য এক মাস কাঁদবা এত টাকা দেবো এরা এসে খামা খামাখাই পয়সার কাঁদা তারা কাঁদত এটা নিয়ে আহাত এটা কুফুরি এটা করলে মায়েদের কবরে আজাব হয় শাস্তি হয় মৃত ব্যক্তির পরিবারের কাছে যাওয়া সেখানে খাদ্যদ্রব্য তৈরি করা জিয়াভাতের আয়োজন করা এটাকে আমরা তাহলে মা বাবার জন্য ছেলে মেয়েরা খাওয়াচ্ছে তারা ভাবছে যে মা বাবার আজাব মাফ হবে আজাব তো মা বা দূরে কথা আজাব শুরু হবে কারণ আলমাইয়ে তুই হায়ে বোখারি সাহায্য জানা জাফর বিশটি এসছে তাহলে মা বাবার জন্য যদি কেউ খাওয়ায় মৃত্যুর পরে তাহলে তার গবরে আজব শুরু হয়ে যাবে আসলে মা বাবার জন্য এভাবে মাকদুব আলহীন দলিনদের অনুকরণে কিছু করা যাবে না এই তরিকাটা মাকদুব আলহিম দলিনদের জাহিলিয়তের মানুষদের তাদের উপরে গজব পড়েছে তাদের অনুকরণ করা যাবে না তারা শ্রাদ্ধ করে তাদের কেউ মারা গেলে তারা শ্রাদ্ধ করে তার পরকালের স্বর্গবাস এবং নরক থেকে মুক্তির জন্য তাদের মন গড়া তারা একটা শ্রাদ্ধ করে এই ছাদ্দের মুসলিমরা অনুসরণ করলে এইটা মারাত্মক ধরনের কুপুরি অনুসরণ হলো মহাপাপ হলো এই পাপ করা যাবে না মহাপাপের জন্য একটা মসজিদ নির্মাণ করে দিলে স্বভাব পাবে কোরআনে কারিমের কপি কাউকে দিলে স্বভাব পাবে একটা কূপ খনন করে দিলে তারা স্বভাব পাবে এটা সন্তানকে এলেম কালাম শিখিয়ে আলেম বাণী দিলে তাই সে দোয়া করবে সেই স্বভাব তিনি পাবেন তারা কোনো সদকায় জারিয়া অক্টেট রেখে গেলে সেই স্বভাব তারা পাবেন তাদের জন্য ইস্তেকপাল করলে তারাইটা পাবেন কিন্তু এগুলো করা যাবে না যেগুলো এখন বলা হলো কিছু খাওয়ানো তাদের জন্য রন্দনের আয়োজন করা জিয়া আয়োজন করা এগুলি করলে ডাইরে আজাব শুরু হয়ে যাবে যেমনটি আদেশটি আমরা বললাম আল্লাহ আমাদেরকে মকদুবলহিম দলিনের মতো থেকে তাদের পথের অনুসরণ থেকে রক্ষা করুন আলাইকুম ورحمة الله وبركاته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 ড জাকির কে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলা আল্লাহ অসন্তুষ্টি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 উপস্থাপনায়না করার পরে দেখা কিভাবে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়